নতুন চাঁদ দেখবেও যখন যদি ইচ্ছা পোষণ করে সেই কোরবানি করবে এই হাদিসটা দলিল শক্তিশালী দলিল দলিল হলো কাদের কোরবানি কি ওয়াজিব না শুননতে এটা নিয়ে আহলুল আহমদের একটা লাভ আছে কোন কোনো আহলুল আলমদের মত হলো কোরবানি ওয়াজিব আবার অধিকাংশ কোরবানি শূন্যতে এই শূন্যতে মহাক্কাদার দলিল হলো এটা যে তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে তাহলে বোঝা ইচ্ছা না করলে অসুবিধা নেই আর নাই। জন্য এখানে তোমাদের কেউ যদি ইচ্ছা করে যে কোরবানি করবে ইমাম শাহি রহমতুল বলেন তাহলে ওই ব্যক্তি যেন তার চুল তার নখকে কাটা থেকে বিরত থাকে অর্থাৎ এই সাপ দেখার পর থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত কোরবানির পশু জবাই করা পর্যন্ত